কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এই কলকাতার মানুষ তো বাইরে খাওয়া বলতে দুটো জিনিসই বোঝে বিরিয়ানি আর কেউ খায় না আর খাবে নাই বা কেন কলকাতার মতো চাইনিজ ভারতবর্ষে নর্থ ইস্ট ছাড়া আর পাওয়া যায় না এখন তো অনেক অপশনস রাস্তার ধারে চাউমিন থেকে শুরু করে ঝাঁ চকচকে ফাইন ডাইনিং চাইনিজ রেস্টুরেন্ট কিন্তু এদের সবার আগে ছিল নাংকিং কলকাতার প্রথম চাইনিজ রেস্টুর কিন্তু কলকাতাতে চীনেদের গল্প বলতে গেলে শুরু করতে হবে বজ বজে সেই গুপ্ত যুগ থেকেই তো চীনেরা আমাদের দেশে আসছে ফাহিয়েন হিওনসাং এদের সবাইকার নাম তো আমরা জানি কিন্তু আমাদের বেঙ্গলে প্রথম বসবাস শুরু করেন যিনি তার নাম ইয়াং দাইজান এই চাইনিজ ভদ্রলোকরা তারা দিল টং অ্যাচু আর সেই টং অ্যাচু যেখানে সেটেল করেন সেই জায়গার নাম আজও আছিপুর কলকাতায় চীনেদের প্রথম সেটেলমেন্ট ধর্মতলার কাছে সেখান থেকে ছড়াতে ছড়াতে সেই সেটেলমেন্ট পৌঁছয় টেরিটি বাজার মানে যেটাকে আপনি চেনেন পদ্মার কোট হিসেবে সেটাই কলকাতার গুডস এর ব্যবসা আর শুরু করল চাইনিজ রেস্টুরেন্ট তাদের মধ্যে আউ ফ্যামিলি যারা নাইনটিনটি শুরু করে নকিং ট্যারিটি বাজারের ব্ল্যাকবার সে এক দারুণ ব্যাপার দরজার বাইরে দুজন লোক বেহালা বাজাত কাস্টমারদের ওয়েলকাম করার জন্য ভেতরে দামি ফার্নিচার একদম অথেন্টিক চাইনিজ খাবার ওই সব গ্রেভি নুডলস ফুডলস নয় এতই বিখ্যাত ছিল নাংকিং যে রাজ কাপুর আর দিলীপ কুমার নাংকিং এ খেয়ে গেছেন ইনফ্যাক্ট টেরিটি বাজারে যে বয়স্ক চিনেরা আছে তাদের জিজ্ঞেস করলে তারা আজও মনে করতে পারে নাংকিং এর দোতলার বারান্দায় রাজকাপুর কিভাবে হাত নেড়েছিলেন নিচে ভিড় জমানো তার ফ্যানদের কিন্তু তারপর উনিশশো সালের অক্টোবর মাসে শুরু হয়ে গেল চীন আর ভারতের যুদ্ধ আর হঠাৎ করেই এত বছর ভারতে থাকা চীনেরা হয়ে গেলেন দেশের শত্রু শয়ে শয়ে নিরীহ চাইনিজদের সরকার অ্যারেস্ট করে পাঠানো শুরু করল রাজস্থানের দেওলিতে একটি ক্যাম্পে কলকাতায় যে চীনেরা থাকত তাদের দিন রাত কাটত আতঙ্কে যে কোনো মুহুর্তে পুলিশ দরজার কড়া নাটতে পারে এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যেতে হবে ট্রেনে করে রাজস্থান ভিড় আস্তে আস্তে কমতে শুরু করলো নাংকিংয়ে বদনাম হতে শুরু করলো নাংকিং আর তারপর লেট এক দিন বন্ধ হয়ে গেল নাংকিংয়ের দরজা কিন্তু নাংকিংয়ের দোতলায় ছিল একটি জিনিস যার কথা আউ পরিবার কাউকে জানতে দেননি সেরকম জিনিস কলকাতায় আর মাত্র ছটা আছে তার গল্প আর একদিন কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট আরো শুনতে এবং আরো জানতে লগ করুন আমাদের ওয়েবসাইটে রেডিও মির্চি কলকাতা অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে facebook.com ডাট কম